যখন তার হুশ ফিরে আসলো আমি তাকে দ্বিতীয়বার আবারো বললাম হে ভাই বেশি বেশি করে ইলাহা ইল্লাহ বলতে থাকো সে আবারও বেহুশ হয়ে গেল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 এই কোরআনের মাধ্যমে তুমি আমাকে সুস্থতা দান করো আমি তোমার সাথে ওয়াদা করছি আমি তোমার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি আমি আর কোনোদিন গুনাক করবো না আমি আর কোনোদিন গুনার দিকে পা বাড়াবো না আল্লাহ করতে, বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এভাবে আল্লাহর নাফরমানি করতে করতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল অতঃপর আমি দ্বিতীয়বার আবার অসুস্থ হয়ে পড়লাম আমি কঠিন রোগে আক্রান্ত হলাম আমার আবারও মনে হচ্ছিল যে আমি আর বাঁচব না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 আমার কাছে কুরআন নিয়ে আসো তার আমাকে উঠানে নিয়ে গেল আমার কাছে আসমান ও জমিনের অধিপতি আল্লাহ সুবাহা আদা আমার উপর রাগান্বিত হয়েছেন আসমান ও জমিনের অধিপতি আল্লাহ সুবাহান হুয়াতা আদা আমার উপর হয়েছেন কারণ আমি বহুবার তার সাথে ওয়াদা করেছি বহুবার ওয়াদা অপব্যবহার করেছি আমি বুঝতে পারলাম যে আল্লাহ তহ আমার উপর রাগান্বিত হয়েছেন তাই আমি আসমানের দিকে হাত তুলে বললাম হি আল্লাহ আমাকে এই বিপদ থেকে মুক্তি দাও হে আল্লাহ আমাকে এই বিপদ থেকে রক্ষা করো আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো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 আর যখন বিপদ শেষ হয়ে যায় তখন আবারও গুনায় লিপ্ত হও তোমাকে আমি কতবার বিপদ থেকে উদ্ধার করেছি তোমাকে কতবার বিপদ থেকে রক্ষা করেছি কিন্তু তুমি নিজেকে চেষ্টা আম্মার বলেন শুদ্ধা কথা শুনে আমি ক্রন্দন করতে করতে তার কাজ থেকে উঠে গেলাম আমি যখন বাড়ি থেকে বের হওয়ার জন্য দরজার কাছে পৌঁছলাম তখন পিছন থেকে সংবাদ আসলো সে মারা গেছে সে মৃত্যুবরণ করেছে সে তাওবা বা না করেই মৃত্যুবরণ করেছে তার মাঝে ও তাও প্রতিবন্ধগতা সৃষ্টি করে দেয়া হয়েছে তউ ভায় বনেরা আল্লাহ তা আমাদেরকে তাবা করার সুযোগ দিয়েছেন আল্লাহ তা আমাদের ডাকি দিয়ে বলছেন ই আহাল আমানু তুবু ইলাব্ললাহ তা বাতা নাসু হা আহাসা অবকুম আইুকাফি আঙকুম সাই আ ঠকুম য়ুদধ খিলাকুম জান্না হে ইমানদারগণ তোমরা একনিষ্ঠ ভাবে আল্লাহর আল্লাহ তালা আমাদেরকে তাও করার সুযোগ দিয়েছেন কিন্তু আমরা এই সুযোগকে অবমূল্যায়ন করছি আল্লাহ তালা আমাদের তাও করার সুযোগ দিয়েছেন কিন্তু আমরা এই সুযোগের অপব্যবহার করছি এমন একটি সময় হবে যখন আমাদের মৃত্যু চলে আসবে আর এমন লোকদের জন্য কোন ক্ষমা নেই যারা মন্দ কাজ করতেই থাকে কি যখন তাদের মাথার উপর মৃত্যু এসে উপস্থিত হয় তখন বলতে থাকে আমি এখন তো করছি প্রিয় ভাই আর দেরি নয় আসুন এখনই করি সুযোগ থাকতে তওবা করি সুস্থ অবস্থায় আল্লাহর দিকে প্রত্যাবর্তন করি হল্লীনা আমানু আম তৌ বোহা আশা রু কুম ফুম সই আদি কুমুদ খিল কুম জন্ুদ খিল গিম্যূ তাহতি হল যৌমলা জিউুন্ন বিয়লীন আনুম নোহম্য সা দিহিম অমি ঐ মা কূল রব্যিমূর كُلِّ ইন্শই কদী